ডিজিটাল পরিচয়ের আইনি সীমানা ইন্টারনেট একটি ডিজিটাল বিশ্বে মানুষের পরিচয় নির্ধারণ করার সম্ভাবনা তৈরি করেছে এর জন্য এই নতুন পরিবেশে পরিচয়ের কার্যক্রমের প্রভাব এবং সম্ভাব্য পার্থক্যের প্রভাবগুলি বিবেচনা করা প্রয়োজন লেখকরা ক্ষীমানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা রক্ষা কনভেনশনের দুই আট নং অনুচ্ছেদ থেকে প্রাপ্ত মানুষের পরিচয়ের সাথে সম্পর্কের নিরিখে ডিজিটাল পরিচয় বিশ্লেষণ করেছেন এই গবেষণাপত্রের মূল লক্ষ্য হল ডিজিটাল পরিচয় এবং বাস্তব পরিচয়ের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করা মূলত এই গবেষণার মাধ্যমে নিচের প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে পরিচয়ের কার্যক্রমের নতুন ক্ষেত্র হিসেবে ইন্টারনেট কি এমন প্রভাব ফেলেছে যে ডিজিটাল পরিচয়ের জন্য একটি অনন্য আইনি কাঠামো এবং সুরক্ষা পদ্ধতির প্রযোজন এই গবেষণার লক্ষ্য ডিজিটাল পরিচয় তৈরির জন্য আইনি সরঞ্জাম এবং সম্ভাব্য তৈরির আইনি সীমানা নির্দিষ্ট করা উৎস প্রাপ্তির তারিখ ফেব্রুয়ারি দশ দুই হাজার ইন্টারনেট আইনের সাথে সম্পর্ক কী আইন যখন ডিজিটাল ক্ষেত্রের উপর আরও বিস্তৃত নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা চালায় তখন এই ক্রমবিকাশমান প্রযুক্তি নিয়ন্ত্রক সমন্বয় আইনি ব্যবস্থাকে অসংলগ্ন করে তোলে বিশেষ করে যখন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার প্রশ্ন আসে এই দিকটি বিবেচনা করে এই ক্রমবিকাশমান প্রযুক্তিগত অবকাঠামোগুলোকে আমাদের বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোর কার্যকারিতা হ্রাস করার পরিবর্তে তাদের নিঃস্বভাবে বেসরকারিভাবে নিয়ন্ত্রিত হতে দেওয়া সুবিধাজনক হতে পারে কিন্তু আইনকানুন যত বেশি করা হয় সেগুলো ফাঁকি দেওয়ার সম্ভাবনাও তত বেড়ে যায় এর ফলে এমন কিছু জটিল ব্যবস্থা তৈরি হতে পারে যেগুলো মূল আইনকানুন এড়িয়ে চলে অস্পষ্টভাবে কাজ করে এই জটিল ব্যবস্থাগুলো এক ধরনের কেন্দ্রীয় কাঠামো তৈরি করে যেখানে বৈচিত্র্য কম থাকে আর আইন ফাঁকি দেওয়া ও অসঙ্গতি বেড়ে চলে এই রকম ভবিষ্যৎ কি অসম্ভব যা এই বিভ্রান্তি সৃষ্টির জন্য প্রযোজনীয় উপযোগী প্রযুক্তিগত অবকাঠামো দ্রুত বিকাশে আমাদের অক্ষমতার দ্বারা অন্তর্নিহিতভাবে সীমাবদ্ধ বিকল্পভাবে অসঙ্গতির এই অন্তর্নিহিত উপযোগিতা কাজে লাগানোর কি কোনো সুবিধা থাকতে পারে আইন যদি ভবিষ্যতে তার নিয়ন্ত্রক কর্তৃত্ব বজায় রাখতে চায় তবে এটিকে অবশ্যই বর্তমানের অবকাঠামো থেকে নিজেকে মুক্ত করতে হবে এর জন্য এই ধারণাটি বোঝা প্রযোজন যে আইনি কাঠামোগুলোকে কেবল আজকের প্রযুক্তির সাথেই নয় আগামী দিনের সম্ভাব্য উদ্ভাবনের সাথেও মানিয়ে নিতে হবে এটি করার মাধ্যমে আইন আইনক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বের শাসনের একটি কার্যকর মাধ্যম হিসেবেটিকে থাকা নিশ্চিত করতে পারে উৎস তেইশ জুলাই দুই কুপার জেড এবং লরার এ আর স্বীকিত মুদ্রণাধীন ইনও কানেভসাইয়া পি পালকা এবং বি ব্রোজেক সম্পাদনা রিসার্চ হ্যান্ডবুক অনল্যান্ড টেকনোলজি এডওয়ার্ড এলগার বিষয়বস্তু পরিচালনা উভয় সংকট ডিজিটাল সংবিধানবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একটি বৈশ্বিক মানের খোঁজ এই অধ্যায়ে ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কতটা নির্দেশনা প্রদান করে তা বিবেচনা করা হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে বিষয়বস্তু পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগগুলি সমাধান করার জন্য নীতিগত নির্দেশনা প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের সম্ভাবনার প্রতিক্রমবর্ধমান মনোযোগ দেখা গেছে এই অধ্যায়ে বিষয়বস্তু পরিচালনার মানদণ্ডের জন্য আন্তর্জাতিক আইনের দিকে সাম্প্রতিক দিক পরিবর্তন একটি সার্থক অনুশীলন কিনা তা বিবেচনা করা হয়েছে এই অধ্যায়ে দেখা গেছে যে নকশা এবং কাঠামোগত সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক আইন ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনা এবং এগুলোর অভ্যন্তরীণ নীতি নির্ধারণের ক্ষেত্রে অর্থপূর্ণ নীতিগত নির্দেশনা প্রদান করতে পারে না এই অধ্যায়ে আরও তুলে ধরা হয়েছে যে কিভাবে উদীয়মান মানগুলি আন্তর্জাতিক আইনের নিয়ন্ত্রক সীমা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে উৎস আট আগস্ট দুই ইন্টারনেট ব্যক্তিগত এক্তিয়ার এবং বিকেন্দ্রীভূত স্বায়ত্তশাসিত সংস্থা ম্যাথিউয়ার ম্যাকগুয়ারের এই দলিলটি ব্যক্তিগত ইখতিয়ারের জটিল আইনি পরিমণ্ডল বিশেষ করে বিকেন্দ্রীভূত স্বায়ত্তশাসিত সংস্থা এবং ওয়েবতিন এর প্রেক্ষাপটে তুলে ধরেছে এটি প্রথাগত এলএলসির তুলনায় ডিএ যে সূক্ষ্ম পরিচয় গোপন রাখার সুযোগ প্রদান করে এবং অসমন্বিত ডিওর প্রতিটি সদস্যের জন্য ব্যক্তিগত ইখতিয়ারের স্বতন্ত্র প্রকৃতির উপর জোর দেয়া এই গবেষণাপত্রে নির্দিষ্ট এখতিয়ারের ধারণা অনুসন্ধান করা হয়েছে একতিয়ার প্রতিষ্ঠার জন্য বিবাদীর জেনেশুনে শুনে ঐচ্ছিক রাজ্যের সাথে যুক্ত থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে ম্যাকগুয়ার আইনি নজিরগুলির মধ্যে বিদ্যমান ফাঁকগুলি নির্দেশ করেছেন যা আন্তর্জাতিক ইন্টারনেট ভিত্তিক প্রকল্পগুলির বিশ্লেষণকে জটিল করে তোলে এই প্রবন্ধটি এই জটিলতাগুলির প্রাথমিক অনুসন্ধান হিসেবে কাজ করে ডিজিটাল ক্ষেত্রে ডিএ এবং অনুরূপ সংস্থাগুলির বৈশ্বিক প্রকৃতির দ্বারা উপস্থাপিত আইনি চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য আরও ব্যাপক গবেষণার পক্ষে সমর্থন করে উৎস সাতাশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ